রাজকন্যা হাসের কাহিনী বহুকাল আগে জাপানের আদি রাজধানীতে থাকত এক জ্ঞানী রাজা নাম ছিল প্রিন্স টয়োনারি ফুজিওয়ারা। তার স্ত্রী প্রিন্সেস মোরাসাকি আর তাদের পরমা সুন্দরী কন্যা হাসে হিমে তারা খুবই সুখী পরিবার ছিল কিন্তু একদিন প্রিন্সেস মুরাসাকি খুবই অসুস্থ হয়ে পড়ল সে জানত যে সে আর বেশিদিন বাঁচবে না তাই তার মেয়ে হাসে ডেকে পাঠালো তখন তার মেয়ের বয়স না এবার চলে যেতে হবে আমায় তুমি কোথায় চলে যাবে মা নতুন এক সুন্দর জগতে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই আমার সোনা। আমি চলে যাবার পর তোমাকে সাহসী হতে হবে ঠিক আছে একটুও কাঁদবে না তুমি আর সব সময় বাবার খেয়াল রাখবে আচ্ছা মা যে প্রকৃত জ্ঞানী হয় সে সবসময় বড়দের শ্রদ্ধা করে আর ছোটদের স্নেহ করে সবার প্রতি ভালোবাসা আর সম্মান দেখাবে জীবনে ভালো যা কিছু পাবে তার জন্য কৃতজ্ঞ থাকবে আর কোনো সমস্যা হলে ধৈর্য হারাবে না মা তুমি কল্পনাও করতে পারবে না যে এই সাধারণ ব্যাপারগুলোর ক্ষমতা কতখানি এই গণী জীবনের অনেক কঠিন পরীক্ষায় বিজয় করবে তোমায় ঠিক আছে মা আর একটা কথা আমি চলে গেলে তোমার বাবা হয়তো আবার বিয়ে করবেন তার স্ত্রীকে নিজের মা মনে করবে আর আমাকে যেমন ও সম্মান করো তাকেও তাই করবে তুমি তুমি যা বলবে আমি তাই করব। এই কথা বলে প্রিন্সেস মুরাসাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করল কয়েক বছর কেটে গেল এখন প্রিন্স টয়োনারী বিয়ে করেছে রাজকন্যা বা উদারতায় কোনোভাবেই মুরাসাকির মতো ছিল না টেরুটা ছিল হিংসুটে আর ফুট হাসে হিমে দেখলেই সে হিংসায় জ্বলে পুড়ে যেত আর তখন সে নিজেকে মনে করিয়ে দিত ও আমার মেয়ে নয় আমি ওকে ভালোবাসতে পারবো না আমি এই কবিতাটা লিখেছি তোমাকে একবার আমাকে বিরক্ত করো না হ্যাঁ মেয়ে তোমার এই বোকা বোকা কবিতা শোনার কোনো ইচ্ছে আমার নেই মা ঠিকই বলত যে প্রেম শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ধৈর্য জীবনে সবকিছুর মোকাবিলা করার ক্ষমতা দেয়েরু টাকে অসম্মান করতো না আর অন্যদিকে হাসে হিমে বড় হয়ে যেমন হয়েছে মন দিয়ে লেখাপড়া করে আর তীর দক্ষ কিন্তু তার সবচেয়ে পছন্দ ছিল দুটো বিষয় সঙ্গীত আর কবিতা আর এই দুটোতেই তার অসামান্য প্রতিভা ছিল এটা খুব সুন্দর হয়েছে হাসে মাননীয় রাজপুত্র সত্যি বলছি আমি জীবনে এমন মধুর বাজনা কখনো শুনিনি রাজকন্যা হাসে হিমে সারা জাপানে বিখ্যাত তার এই বাজনা ও কবিতার জন্য বুঝলেন তো তোমার জন্য সত্যি আমি গর্বিত তুমি এই ফুজিওয়ারা বংশের যোগ্য উত্তরাধিকারী মাননীয় রাজপুত্র মহারাজের দরবার থেকে এক একদ এসেছে বিশেষ সংবাদ নিয়ে দয়া করে তাকে ভেতরে নিয়ে এসো অভিবাদন গ্রহণ করুন প্রিন্স টয়ারি মহারাজের একটি বিশেষ অনুরোধ নিয়ে আমি আপনার এখানে এসেছি ওনার অনুরোধ আমার কাছে আদেশ আমায় বলুন জন্য আমি কি করতে পারি। বসন্ত আর সূর্য মহ উৎসবে আমাদের মহারাজের বিশেষ অনুরোধ যেন রাজকুমারী হাসে হিমে বাজান রাজপ্রাসাদের মহাসমারোহে আর রাজকন্যা টেরিউটে যেন তাকে বাসিতে সঙ্গত দেন দয়া করে মহারাজকে বলবেন আমাদের পরম সৌভাগ্য যে মহাসমারোহে বাদ্যযন্ত্র পরিবেশনের সুযোগ দেওয়া হয়েছে তাই রাজকন্যা হাসেহিমে আর টেরুটে গেল সেই মহা মহাসমারোহে হাসেহিমে এত সাবলীল আর সুন্দরভাবে পরিবেশন করল যে সারা রাজ্য তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেল যে দক্ষতার সঙ্গে সে বাজাল তার সঙ্গে তাল মেলানো টেরুটের পক্ষে সম্ভব হল না কারণ সে ঠিক মতো অনুশীলন করত না কিছুক্ষণের মধ্যেই টেরুটে আর হাসেহিমের সঙ্গে তাল মেলাতে না পেরে থেমে গেল কিন্তু কেউই বোধহয় লক্ষ্য করেনি কারণ সবার মনোযোগ ছিল হাসেহিমের মধুর সুরের প্রতি অনুষ্ঠানের শেষে মহারাজ তার দুধকে দিয়ে হাসেহিমেকে বলে পাঠালো, রাজকুমারী হাসে হিমে মহারাজ আপনাকে জানাতে বলেছেন যে আপনার মতো প্রতিভা এই মাটিতে জন্ম নিয়েছে বলে জাপান আজ ধন্য হয়ে গেল আপনি এখানে আসায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন আর তার প্রশংসার উপহার রূপে তিনি আপনাকে রাজকোষাগার থেকে দশ হাজার অমূল্য রত্ন উপহার দিতে চান এই সবই আপনাকে বলতে বলেছে জ্বলতে লাগলো হাসেহিমে এখন এতটাই সম্মান পেল যা সেই মহান রাজ্যের রাজকন্যারও নেই টেরুটে সহ্য করতে পারলো না কিন্তু করতে কিছু না কারণ আমি যা বলতে বলেছি শোন আজ আমাদের মেয়ে কি করেছে ওনার স্নানের জল গরম ছিল না বলে খুব রেগে গেল আর এত রেগে গেল যে আমার মুখে গরম জল ছুড়ে মারলো ধরে ফেলেছি বাসি বাজাচ্ছিলাম তোমাকে বিরক্ত করছিল না রানি আমি ঠিক জানি যে তুমি ভুল বাজাচ্ছিলে আর ও তোমাকে শুধরে দিচ্ছিল টেরুটে যাই বলুক না কেন টয়োনারী কিছুতেই হাসেহিমের ওপর এক মুহূর্তের জন্য আর না অনেক হয়েছে তারা যখন রাজসভায় বসেছিল এমন সময় মহারাজে দুত এল সেখানে এই যে মহান রাজপুত্র টয়নারী আমি আপনার কাছে একটি বিনীত এসেছি শুধু মহারাজ নয় সমগ্র জাপানবাসীর তরফ থেকে আপনাদের জন্য কি করতে পারি আমি বলুন আমাদের মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন উনি খুবই দুশ্চিন্তায় আছেন যে ভয়ঙ্কর বন্যায় সারা দেশের সব শস্য নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সন্তুষ্ট করতে হবে ঝড় বিদ্যুৎ বৃষ্টি ও নদীর আত্মাদের যাতে তারা শান্ত হয় আর আমাদের দেশকে নিস্তার দেয় আর আমাদের মহারাজ পুনরায় সুস্থ হয়ে ওঠেন আমি বুঝতে পেরেছি পরিস্থিতি খুবই শোচনীয় কিন্তু আমি ঠিক কিভাবে সাহায্য করতে পারি আপনাদের রাজকুমারী হাসে হিমে অসামান্য প্রতিভাশালী কবি যদি উনি একটি প্রার্থনা রচনা করেন এই এই বিদ্যুৎ বৃষ্টি ও নদীর তাহলে হয়তো তারা প্রশন্ন হয়ে আমাদের দেশকে নিস্তার দেবে আর মহারাজ আবার সুস্থ হয়ে উঠতে পারবেন হাসে হিমে বাবা এ তো খুবই গুরুদায়িত্ব আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেশের মহারাজের আর আত্মাদের পরম সেবা করতে তবে আমার কিছুটা সময় সময় চান আপনি নিতে পারেন, আর দয়া করে জানিয়ে দেবেন যে কখন আপনি প্রস্তুত হাসেহিমে চিন্তা করছিল যে কি করে এই ক্রুদ্ধ আত্মাদের প্রশন্ন করবে বারবার সে ভাবতে লাগল তার মৃত্যু পথযাত্রী মা তাকে যে কথাগুলো বলে গিয়েছিল হাসেহিমে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 কৃতজ্ঞতা আর ধৈর্য হবে তার কবিতার মূল বিষয় শব্দগুলো সাজিয়ে নিয়ে বাজনা বাজিয়ে সে অনুপ্রেরণা পায় সে জঙ্গলে গেল প্রকৃতির আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে তারপর তার হৃদয় তার মনের কানে কানে শব্দগুলো বলে দিল কিছুক্ষণের মধ্যেই সে লিখে ফেলল সুন্দর একটা কবিতা ঝড় বিদ্যুৎ বৃষ্টি আর নদীর আত্তাদের উদ্দেশ্যে সে টুটসুটার পারে দাঁড়িয়ে আকাশের দিকে তার কবিতা তুলে ধরল হৃদয় দিয়ে উচ্চারণ করল সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়ে তার প্রেম শ্রদ্ধা কৃতজ্ঞতা ধৈর্য যেন শব্দ হয়ে ঝরে পড়তে লাগল সেই প্রার্থনায় কাজ হলো আর এক একদিনের মধ্যে বৃষ্টি থেমে গেল নদী শান্ত হয়ে গেল আর বন্যাও থেমে গেল মহারাজ আবার সুস্থ হয়ে উঠলেন হাসেহিমে কে স্বয়ং মহারাজ সম্মান জানালেন আমি স্বয়ং রাজকুমারী হাসেহিমে কে এই সম্মানে ভূষিত করছি চিনজৌ সামরিক কর্মকর্তা এই সাম্রাজ্যের অন্যতম মহান সম্মান সত্যি এটা ছিল একটা অতি উচ্চ এবং বিরল সম্মান হাসেহিমের এই খবর শুনল আমাকে ছাড়া অন্য কাউকে পাঠাতে ভরসা পাচ্ছেন না তোমরা দুজনেই আমার অবর্তমানে রাজ্যের ভালোই খেয়াল রাখবে সে ব্যাপারে আমি নিশ্চিত ঠিক আছে বাবা নিজের খেয়াল রেখো কিন্তু সাবধানে যেও দেখলো এটাই সুযোগ কারণ রানিমা হিবারি পর্বত আমাদের দেশের সবচেয়ে দুর্গম স্থান সেখানে একদিনের বেশি কেউ বেঁচে থাকতে পারে না সেই জন্য তো তোমাকে আমি হাসি ওখানে নিয়ে যেতে বলেছি তুমি জানো যে রানী হিসেবে আমি তোমাকে কি ভয়ঙ্কর শাস্তি দিতে পারি আর সে দেওয়ার অধিকারও আমার আছে আর আমি এটাও জানি যে সেটা তুমি ভালো করে জানো জানি রানিমা তাই পরের দিন আমার সঙ্গে তুমি কেন মরবে তুমি ফিরে যাও আমি নিজের খেয়াল রাখতে পারি প্রেম শ্রদ্ধা কৃতজ্ঞতা ধৈর্য সবসময় আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছে এখানেও তারা আমাকে রক্ষা করবে আমি জানি প্রিয় রাজকন্যা আপনি প্রসন্ন করেছেন ঝড় বিদ্যুৎ বৃষ্টি আর নদীর ক্রুদ্ধ আত্মাদের আপনার অসামান্য গুণে আপনি এই অরণ্যের আত্মাকেও প্রসন্ন করতে পারবেন কিন্তু আপনার প্রতি আমারও একটা কর্তব্য আছে আপনাকে এখানে নিয়ে আসার আপনার সৎ আদেশ আমি অমান্য করিনি কারণ আমি না বললে সে আপনার ক্ষতি করার আরও কোনো দূরভিসি বের করতে পারে ক্ষতি করে বসবেন কিছু জিনিস জীবনের উপরেই ছেড়ে দেওয়া বুদ্ধিমানি যদি আত্মা চায় আমি ফিরে গিয়ে রাজ্য শাসন করি তাহলে আমার বাবা ঠিক আমাকে খুঁজতে এখানে আসবেন ততদিন এই প্রকৃতির কোলে আমি আনন্দেই থাকবো হিবারি পর্বতের জঙ্গলে একটা ছোট্ট কুটির বানাল সে আর তার স্ত্রী রাজকন্যা হাসে হিমেকে নিয়ে সেখানে থাকতে লাগল এদিকে প্রিন্স টয়নারি ফিরে এসে শুনল যে রাজকন্যা হাসেহিমে উধাও হয়ে গেছে সারা দেশে খোঁজ করল কিন্তু কোথাও তার চিহ্ন পেল না কয়েক মাস কেটে গেল তারপর একদিন আমরা দুঃখিত মহামান্য রাজপুত্র আমরা সারা দেশ তন্নতন্ন করে খুঁজেছি মহারাজ নিজে অনুসন্ধানকারী দল পাঠিয়েছেন কিন্তু আমরা কোনো খবর আমি হাল ছাড়ব না আমার মেয়ে জঙ্গল খুব ভালোবাসে মনে আছে ও জঙ্গলে গিয়েছিল অনুপ্রেরণা পেতে যখন ও ঝড় বিদ্যুৎ বৃষ্টি আর নদীর আত্মাদের উদ্দেশ্যে কবিতা লিখছিল আমি আমাদের দেশের সবচেয়ে গভীর জঙ্গলে যাব কিন্তু রাজপুত্র রাজকুমারীর কিন্তু রাজকুমার রাজকুমারী নিজে কেন ফিরে এলেন না নিশ্চয়ই তার পেছনে কোন গুরুতর কারণ রয়েছে ওকে খুঁজে পেলে জিজ্ঞেস করব কাল সকাল হলেই আমি বেরিয়ে পড়ব আর কেউ যেন আমার পরিকল্পনার কথা জানতে না পারে হ্যাঁ মহামান্য রাজকুমার তাই পরের দিন সকালে প্রিন্স টয়োনারি বেরিয়ে পড়ল কি প্রিন্সেস টেরুটে তার জঙ্গলে খুঁজতে যাওয়ার এই পরিকল্পনার কথা জানতেও পারল না এক সপ্তাহ মেয়েকে খুঁজল তার জল খাওয়ার জন্য কিসের আওয়াজ ওটা এটা কি সত্যি কি হতে পারে আহ আমার ছোট্ট মেয়ে তোমাকে আমি কোথায় না খুঁজেছি আহ তোমাকে দেখে আমি নিশ্চিন্ত হলাম তুমি ঠিক আছো তো মাকুমারী হাসেহিমে আর কাটোডা সবকিছু প্রিন্স টায়ো নারীকে বলল যে কিভাবে প্রিন্সেস টেরুটে হাসেহিমের ক্ষতি করার চেষ্টা করেছিল এই কথা শুনে প্রিন্স টায়ো নারী প্রচন্ড রেগে গেল এরকম মহিলার শাস্তি হওয়া উচিত যে মহিলার মনে এমন হিংসে সে কি করে প্রেম শ্রদ্ধা কৃতজ্ঞতা ধৈর্য নিয়ে তার রাজ্য ও প্রজাদের শাসন করবে আিন্স টায়নারি আদেশ দিল থেকে যেন জাপান থেকে চিরকালের মতো নির্বাসন দেওয়া হয় আসেহিমে পরবর্তীকালে জাপানের এক মহান রানী নামে পরিচিত হয়েছিল আর সে প্রেম শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ধৈর্য নিয়ে তার রাজ্য ও প্রজাদের শাসন করত